শূল নারদ মুক্ত হোক কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ সাধন করেন এবং দুঃখ দুর্দশাৎকৃষ্ট জগৎকে আনন্দ দান করেন শ্রীনারদি তার এই জগতে কেউই সুখী নয় এবং সুখ বলে যা অনুভব হয় তা হচ্ছে মায়ার মোহা ভগবানের মায়ার শক্তি এইটাই প্রবল যে বিষ্ঠা ভোজি সুখ পর্যন্ত মনে করে যে সেই খুব সুখে আছে এই জড় জগতে যথা যথাযথভাবে সুখী হতে পারে না দুর্দশাগ্রস্ত জীবদের জ্ঞান আলোক প্রদান করার জন্য নারদমণি সর্বত্র বিচ্ছরণ করেন তার উদ্দেশ্য হচ্ছে দুর্দশাকৃষ্ট জীব দেয় ভগবানের মহর্ষির অনুসরণ করে সেটি সম্পাদন করছে ভগবৎ ভক্তের উদ্দেশ্য নারদমণি এবং বাসদেবের কথোপকথন নামক শ্রীমৎ ভগবতে প্রথম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়া ভক্তি বেদান্তা এখানে বসলে আপনাদের সুবিধা হবে মানে আপনি উপরে আসুন দূরে থাকবে আর জায়গা এখানে আছে তো খুবই গৌরব সুন্দর গুরুদেব নারদ নারদমুনি আমাদের গুরু তার বর্ণনা খুবই সুন্দর আছে কি করে তিনি নিজে আনন্দ অসাধন করে বিনা বজায় রাধিকা রামানা রাধিকা রমনা গান করে সারা জগতে পরিভ্রমণ করেন বিচারণ করেন নিজেই আনন্দ সাধন করেন ভগবানের নাম উচ্চারণ করে থেকে এবং ভগবতাত জ্ঞান প্রধান করে সমস্ত দ্রুত সাষ্ট জগৎ নিবাসীদের উদা করে তো নারায়ণমণি অনেক প্রসিদ্ধ ভক্তদের গুরু আছেন যার মধ্যে ব্যাসদেব এই আছে এই অধ্যায় এই গত দুই অধ্যায় বর্ণ আছে এই কি নারদ কিভাবে নারদমুনি নির্বোৎসাহিত করেছেন এই শ্রীমদ ভগবতে রচনা করার জন্য সকলে গুরু পূজা উদযাপিত করা হয় ব্যাস পুজো মানে গুরু পুজো কারণ সকল গুরু কি বলেন গুরু হাওয়া জন্য কমপক্ষে এই অধিকার হতে হবে যে শাস্ত্রীয় কথা ও যদি গুরু পদ নিতে চায় কিন্তু ব্যাসদেব যা আমাদের দিয়ে গেছেন শাস্ত্র তার অনুসারে তার থেকে শাস্ত্র থেকে কথা বলতে চায় অন স্বতন্ত্র কল্পনা জল্পনা বলতে চায় তো সেই ক্ষণ গুরু নেই গুরু মনে শাস্ত্রবিদ দুই জ্ঞান আছে ভগবত গীতা শ্রীকৃষ্ণ কি বলেন সেই উপদেশ জ্ঞান দর্শন তোর শাস্ত্র জ্ঞান এবং থত্বজ্ঞান দুইটা নয় শাস্ত্র জ্ঞান সেটা সামান্য কিন্তু হচ্ছে ওই শাস্ত্র আসল নির্দেশ এটা বুঝে অনেক ফন্ডিত আছে যারা জ্ঞান শাস্ত্রের জ্ঞান আছে এবং বলতে পারে যে একজন আসে বলে যে আমি এই অপরাধ করেছি আমি মৃত্যু কথা বলো তো এর জন্য কি করতে হবে প্রয়শ্চিত্ত কি আছে তো ভাটাচার্য বলবে যে এই করো এই ব্রাহ্মণের দান দেওয়া হবে বিশেষ করে এই মুখ্য প্রয়স চিত্ত শখপাপের জন্য যোগ ব্রাহ্মণকে ধান দেওয়া যোগ আমার মত কি করতে হবে এই অনুষ্ঠানে কি করতে হবে কি কি বিধি পালন করতে হবে কিন্তু তত্ত্ব জ্ঞান সেটা আলাদা অনেক তত্ত্ব আছে শাস্ত্র বিষ্ণু তত্ত বিষ্ণু হওয়ার জন্য কি কি বিষ্ণুর হাওয়ার জন্য শুধু বিষ্ণু কিন্তু অনেকে বলে যে আমি বিষ্ণু তো বিষ্ণুর কি কি লক্ষণ আছে যার দ্বারা আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি হচ্ছেন বিষ্ণু জী থত্ত ভগব থত বিষ্ণু থত শক্তি থত রস থত ভক্তি থত থত এই শব্দে অনব শিন একই পর্যায়ে শব্দ আছে বিষয় কিন্তু এই সব মানে সেই কি মানে তত্ত্ব এর আর হচ্ছে এর যে কোনো বস্তুর উম বরাবর বর্ণনা যা দ্বারা আমরা বুঝতে পারি এই হচ্ছে সময় দেখা আট বাজে আটত্রিশ মিনিট হয়ে গেছে আমার ঘড়িতে আপনার ঘড়িতে কি আছে আট ছে হয়ে গেছে তো আমার ঘরে এবং আপনার ঘরে কিছু কারণ করে দেখায় তো এই কি আকারি আকার হওয়ার সম্ভব আছে কিন্তু সেটা ঘরে হবে না এটা নকল হতে পারে মানে ওই ছেলে দেয় দেওয়া হয় না খেল সেটা আছে বলেই ঘরে মানে আকার আছে এবং সময় কিন্তু সবসময় একই সময় তো ছত মনে যা জ্ঞান যা দ্বারা আমরা এই বিষয়ে পুরো পরিবাসা এবং বুঝতে পারি যাদের কি কি বিশেষ লকন আছে যা দ্বারা আমরা বুঝতে পারি সে এই জিনিস হচ্ছে এই জিনিস না বস্তু যেমন বিষ্ণু বিষ্ণু থত্ব বিষ্ণুর থত্ব মানে কি অনেক বিষ্ণু আছে হিন্দু সমাজে অনেক পুরুষ ব্যক্তি যাদের নাম আছে বিষ্ণু নারায়ণ গোবিন্দ কৃষ্ণ নৃসিংহ ইত্যাদি কিন্তু তারা বিষ্ণু তত্ত্বে বিষ্ণু মানে বিষ্ণু তত্তে প্রশংসা করে স্মরণ স্মরণ করার সেই রকম নাম রাখা হয় কিন্তু আসল বিষ্ণু মূল বিষ্ণু তার কি লখন আছে যা দ্বারা আমরা বুঝতে পারি যে ইনি হচ্ছেন বিষ্ণু ইনি সাধারণ মানুষ সেসব কি লকন আছে অনেক আছে মুখ্য আছে ঐশ্বর্য সমগ্র বলুন ঐশ্বর্য সমগ্র ঐশ্বর্য সকলের সকলের ঐশ্বর্য আমার এই ঐশ্বর্য আছে এই আমার আমার ঘরে ছয়শ ঠিক মনে নেই তো আমার ঐশ্বর্য আছে কিন্তু ভগবান যার নাম হচ্ছেন বিষ্ণু তার সমগ্র ঈশ্বর্য আছে ঐশ্বর সমগ্র সমগ্র এবং বৈরাজ্য তো কারষ্ট পূর্ণ গুণ যদি না থাকে সেই ব্যক্তি বিষ্ণু নত্ব জ্ঞান গুরু জানেন লখন আছে জীব তত্ত্ব জীব এবং বিষ্ণুর মধ্যে কি সম্বন্ধ আছে সেটা ভক্তি তত্ত্ব তত্ত্ব জ্ঞান তো এইসব তত্তে বর্ণনা আছে শাস্ত্রের মত আদি গুরু হচ্ছেন ব্যাসদেব ব্যাসদেব সবকিছু লেখেছে কিন্তু যে যদিও অনেকেই শাস্ত্র পড়তে পারেন কিন্তু ব্যাসদেব এবং ব্যাসদেবের অনুগামী গুরুজন তাদের কৃপা আমরা যদি না পাই তো দিন রাত শাস্ত্র পড়লেও যেত্ব সম্বন্ধে কথা বলেও যেহেতু তারা থত্বে বিভ্রমিত আছে সেই জন্য সব কিছু যা বলে সেটা শুধু ভুল ধারণা হবে সেই তো ব্যাস বিচা হবে না তো ব্যাস হচ্ছেন সকল গুরু দে গুরু হচ্ছেন ভগবানের অবস্থা শাস্ত্র বলা হচ্ছে যে শাস্ত্র কথা ঠিক মত বোঝার জন্য সেইসব শুধু সধায়ন সেটাও করধায়ন সধায় সেটা গুরুদের মার্গদর্শন অনুসারে গুরু থেকে শ্রবণ করা শাস্ত্র পরে থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ আছে উভয় করে রকা আছে উম তো ব্যাসদেব লিখেছেন যে গুরু থেকে শাস্ত্র জ্ঞান হবে এবং গুরু তার কি লক্ষণ আছে তো শাস্ত্র জ্ঞানে আছে শাস্ত্র জ্ঞানে আছেন এবং নিজে আচরণের দ্বারা শিক্ষা দেন আচরণ আচীতি শাস্ত্র স্বয়ংর আচার্যান মুখে শিখান এবং নিজে আচরণের দ্বারা ও শিক্ষা দেন তো ব্যাস দেব হচ্ছেন গুরু ইনি হচ্ছেন আচার্য তো তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং তার নিজে লেখা সমাথন করার জন্যে তো গুরু গুরুচরণে আশ্রিত হন নারদমুনিয়া শ্রীচরণ তো ব্যাসদেব এক লীলা প্রদর্শন করেন যে সকল শাস্ত্রে সংকলন সম্পাদন এবং রচনা করার পরেও তিনি নিরশা হবেন যে আমি এই বিশাল কার্য করেছি কিন্তু তবু ও মনে সন্তুষ্টি হচ্ছেন। কেন এই কী কারণ সকলের মঙ্গলের জন্য সকালের মঙ্গল মঙ্গলের সৃষ্টি করার জন্য আমি এই তো করে এই সক্র রচনা করেছি তবু নিজে সন্তুষ্ট হচ্ছে না এর কারণ তো কি ব্যাসদেব তো বুঝেন না ব্যাসদেব সব কিছু বুঝতে পারেন কিন্তু এটা লীলা প্রদর্শন করার জন্য যে গুরু আদেশ উপদেশ এইসব না শুনলে তো নিজের বুদ্ধি দেওয়ারা নিজের চেষ্টা দেওয়ারা আমরা আসব তথ্য ঠিক বুঝতে পারে না এই সকালের বদ্ধ জীবদের দেখানোর জন্য ব্যাসদেব এই হাওয়া নির অভিনয় করেছেন তো নারদমণি এসেছেন নারদমণি তারও গুরু আছে এবং ব্রহ্মা গুরু হচ্ছেন চাইনে ব্রহ্ম হৃদয় আদি কাবি আদি কাবি ব্রহ্মা ব্রহ্মজ্ঞান পাহাচ্ছেন সেটা তা হৃদয়ে সংসারিত হল আদি গুরু বে দে গুরু কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন শক গুরু দে গুরু এবং কৃষ্ণ যেহেতু ইনি হচ্ছেন গুরু সেই জন্য তিনিও যখন এই ধরা ধামে ধরবিলাস করেন তিনি গুরু আশ্রয় করেন আশ্রমে গিয়ে। ভাই সাথে। তিনি খুবই শীঘ্রই সন্দীপানিমুনি থেকে সব কিছু শেখে নেন যা সেই সব জ্ঞান তার জ্ঞান ইনি হচ্ছেন সকল জ্ঞানে উচ্চ সকল জ্ঞানে বিষয় সকল জ্ঞানে জ্ঞাতা এবং সকল জ্ঞানে তবু জ্ঞান গ্রহণ জ্ঞান আর্জন কর পদ্ধতি দেখানোর জন্য স্বয়ং শিষ্য লীলা অভিনয় করে তো শিলভক্তি শ্রী রঞ্জ সরাসরি ঠাকুর এক বা এক বক্ত হারি কথায় বলেছেন যে এই চেন ব্রহ্ম হৃদয় আদি খাবে এই লীলায় মানে ভগবান শ্রীকৃষ্ণ কি করে ব্রহ্মাকে এই ব্রহ্মজ্ঞান দিয়েছেন এনি বলেছেন যে আসলে এই তো নৃসিংহ লীল understand that and understand this teenage brahmahridaya this is nishinghhalila cedeki সবসময় রাজমান আছেন বাঘ ইসা বাঘীষা মানে সরস্বতী বাঘ বাঘ্যাঘ ইসা ঈশ্বরী হচ্ছেন সরস্বতী তো সরস্বতী হচ্ছেন বিষ্ণু ফট বিষ্ণু পত্নী বিষ্ণু হচ্ছেন বিষ্ণু সরস্বতী সরস্বতী এই জড় ব্রহ্মাণ্ডে এই সরস্বতী যা আছেন তিনি বিষ্ণু ফাঁতী নন সরস্বতী ব্রহ্মা ব্রহ্মা আর চীন আছে না সরস্বতী সাবিত্রী এবং গায়ত্রী তো মূল সরস্বতী হচ্ছেন সুধা সরস্বতী তার থেকে আমরা ভগবত জ্ঞান পাই সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সরস্বতী সরস্বতী অনেক প্রবল জ্ঞানী তো আরও অনেক সরস্বতী আছে পণ্ডিত কিন্তু তাদের জ্ঞান সেটা শুদ্ধ সরস্বতী দ্বারা সঞ্চারিত হয় না শুদ্ধ সরস্বতী কি বলে প্রতিরূপ না অপরূপ হচ্ছেন এই জরা ব্রহ্মাণ্ডে ব্রহ্মা অর্থাৎ নেই দুষ্ট যা দ্বারা ভৌতিক জ্ঞান লাভ করা যায় কিন্তু এই ভৌতিক জ্ঞান কি আছে से अश ज्ञान शुद्ध ज्ञान आवरण जर विद्यात माय भै तुमार भजने बद महजन अनित संसारे जीव के गढ़ा तो ज्ञान भूषित गाधा लोकर ख्रीट के आशी भूल कर अहंकार बसी है এই দুষ্ট জ্ঞানের দ্বারা এবং শুদ্ধ জ্ঞানের দ্বারা কি হয় বিদ্যাদে দাতি বিনয় আশো জ্ঞানের আশো জ্ঞানীজন তাদের অহংকার হয় না তাদের চৃণাদ আপি সুনিষ্ঠ ভাব হয় আশো জ্ঞানী বুঝতে পারেন যে আমি ক্ষুদ্রে থেকে ক্ষুদ্র আমি এই তো থুচ আছি কিন্তু যেমন কৃষ্ণাস গোস্বামী বলেছে যে নিচ ক্ষুদ্র মূর্খ মুখ রাজ গো স্বামী হচ্ছেন ফরম জ্ঞানী পরম ভগবত অথুল গ্রন্থ শুচন্দ্রের ছয় রচনা তার কি অধিকা ছিল ওই চৈতানের চরচাম রচনা করার জন্য তিনি মহাপন্ডিত ছিলেন চৈতন্যের চরচামৃত থেকে প্রমাণিত আছে জ্ঞান কত বিপুল আছে কত শাস্ত্র থেকে এনি শ্লোক প্রতিপাদন করেন মহান পণ্ডিত ছিল কবিরাজ ছিলেন শুধু নামে নয় কিন্তু তা সকল ফায়ারা থাকে বুঝতে পারি তো কবির কিন্তু এতো ফটু কিন্তু সেই সকল যোগ্যতা আর হত থাকতো সেইটা পূর্ণ যোগ্যতা না হতো না হতো ওই চৈচানের চার জন্য তিনি হলেন তার বাকে থেকে আমরা বুঝতে পারি তা তার মহাভাগবতা কি কি লক্ষণ ছিল তিনি লিখেছেন যে জাগায় মাধায় হইতে মুই সেই পাপিষ্ট পুরুষে কিটা হইতে মুই সেই লঘ যেই মরা নাম শুনে তারা পুণ্য কয় যেই মরা নাম লয় তারা পাপ হয় হম তো প্রভুপাদ এই শ্লোক প্রতিপাদন করেন বলেছেন যে ক্রিসাস কয় রাজ গোস্বামী সুযোগ বলছে না সেইভাবে সেই সেইভাবেই বলে আমি মূর্খ আমি নিচ আমি অধম আমরা বলি কিন্তু অন্তরে আমাদের সেই ভাবনা নেই খুব অহংকার হয় বল সহজ তো কৃষ্ণাস্কর স্বামী হচ্ছেন মহামহাভাগবান এবং তার আসল ভাবনা সেই রকম তো এই হচ্ছে গুরুদের আসল লক্ষণ গুরু দুই প্রকার আছে এক শুদ্ধা সরস্বতীর দ্বারা সঞ্চারিত আর এক দুশত সরস্বতীর দ্বারা আরেক আসলে তিন প্রকার আছে এই আছে যে শুদ্ধ জ্ঞান নেই অশুদ্ধ জ্ঞানও নেই ফরম মূর্খ আছে তবু এত সাহস আছে উৎসনা আসানে বসতে এবং আরো মূর্খা আছে আরো আগ্রহে আছে তাকে গুরু গুরু বলতে তো এসব গুরু আছেন তিনি যিনি ব্যাসদেবের প্রতিনিধি নারদমুনের প্রতিনিধি এবং শুদ্ধ সরস্বতী সঞ্চারিত বাণী যা শ্রীমৎ ভাগবতে পাওয়া যায় সেটা প্রচার করে নারদ নারদমুনির নারদ মুনি তো সারা বিশ্বে বিচারণ করে ভগবত জ্ঞান পরিবেশন করে ব্যাসদেব পরিভ্রমাণ করেন না সবসময় হেমালয় পার্বতী থাকেন ও কৃষ্ণ লীলার সময় তিনি কখনো কখনো ওই হাসি না পর যেতেন যেটা মহাভারতের সেই লেখা আছে কিন্তু বেশি সময় হিমালয়ে থাকে নয় আঙে ও তিনি কিছু সময় বসবাস করেন তিনি এখনো হিমালয়ে আছেন রূপে তিনি হচ্ছেন চিরজীবী এই জীবা ব্যাস্থ করছে বৃন্দাবন ধর গোপন রূপে এর ফলে এনি হম ভরি ভরতে মন ভন ধরে ঋষির মধ্যে এই হবে আশ আর নারায়ষি শব্দাম আরেকটা হুম হম আরেকটা মু Koppila Muni. <laughs> <laughs> yeah, these, <Kofi> -la -mun. <laughs> these, these are the seven Chiranjivis. They're still, they're living on and on and on. Even when we come to Ramanuja Chajya, they come Sri Rangami, Dakin Bharata. তিনিশ কুড়ি বছর আছে প্রত্যেক ছয় মাস পর পর তার না খাটা হয় এখনো আটশো বছর আটশো বেশি বছরের পর এবং ঠিক সেইভাবে মাধবাচার্য সম্প্রদায় এক মন্ত্রণালয় আছে দক্ষিণ ভারতে সেখানে আছেন শ্রী রাঘবেন্দ্র স্বামী মাধবেন্দ্র সম্প্রদায় এক গুরু ছিল তো তিনি বলেছেন যে এখন আমি আরো পরিভ্রমণ করবো না আমি সবসময় এখানে বসবো আমার উপরেই এক সমাধি নির্মাণ করবো খরো আমি এখানে বসবো এবং সবাই যারা আসবে আমার কাছে এবং প্রার্থনা করবে তাদের সকল কামনা আমি পূরণ করবো এখনো চলছে তো আছে কিন্তু আমি কি বলতে চাইলাম যে ব্যাসদেব তার আগে কি বলো এখন তো মনে হচ্ছে না আমি ছিল মূর্খ সেই জন্য ব্যাসের সামনে বসতে ব্যাস দেব ছাড়ো তো ব্যাস দেবদের সহি প্রতিনিধি এবং ব্যাস দেব দুই রকম আছে এবং ব্যাস ব্যাস দেব অনুখারণিক বুঝতে পারছো তো তা ফলে তাদের আহংকার যা বেশি আছে প্রতি মুহূর্তে বৃদ্ধি হয় এবং গভীর পতন হয় কিশোর দাস মহারাজ বলেছেন যে অনেকেই খুব উষ্ণ আসনে উঠে কি করে শুধু ফাইকানা করে তার মুখে দ্বারা মন আসে আমি ভগবান সব ভগবান কোন ভগবান নেই ফাইকানা করে মুখে দ্বারা তাদের আহংক্ষা বৃদ্ধি হয় আসল গুরু হচ্ছেন তিনি সকলের উপরে বসতে কারণ তার দ্বারা তাদের আহংকার বৃদ্ধি হয় না সেই উৎসনা আশনে বসে সে মানুষ ব্যাস দেবের উদ্দেশ্য সাদীতরের জন্যে সবাইকে বলেন কৃষ্ণস্থু ভগবান স্বয়ং সকল জীব কৃষ্ণের দাস আছে যাতে সকলে সকল শ্রোতগণের খন্দিত হবে সাহস আছে কারণ বৈষ্ণব এই সহসিরাজ গোষ্ঠামের কথা আমার কি সাহস আছে এই গ্রন্থ এই চৈতান্য চর্চাম লিখতে আমি অধমে থেকে অধম কিন্তু আমার সাহস আছে এই গ্রন্থ লিখতে কারণ বৈষ্ণবগণ আমাকে আমাদের দেখা যায় যে আচার্যগণ বলবান আছে বলহীন হোক তো আচার্য কাজ করতে পারেন না কিন্তু তাদের আস আধ্যাত্মিক বল আছে এত বল আছে যে তাদের ক্ষতনে এবং মহারাশি এক খন্ডিত হয়ে যায় কত বল হয় দুঃসঙ্গ সাধু মনেকে মৃদু হাসে সবাইকে আশীর্বাদ দেয় তুমি তুমি যা চাচ্ছ তার জন্য আমি আশীর্বাদ দিচ্ছি না সাধু কি আ এই শ্লোক আছে দু দু সঙ্গ দুঃসঙ্গ অসৎসঙ্গ ছেড়ে দাও বুদ্ধিমান লোক কি করে সৎসঙ্গ করে সৎ মনে কি সৎ মনে লোক যাদের কথা দ্বার আমাদের অসংখ জীবনে অসীম খলুসে নষ্ট হয় এই হচ্ছে সাধু তো কথায় তাকে বল পায় বল আছে কারণ তার আচ্ছা লোক বুঝেন যে আমার নিজে কিছুই বল নেই আমি শুধু দাস এবং ভগবান এবং ভগবানের প্রতিনিধি মহান আচ্ছাগণের যদি আমা দ্বারা কিছু কার্য করতে চান তো আমি সেই দয় আর স্বীকার করতে পারে না আমি তো দাস যদি আশ আছে সেটা পালন করতে হবে চিং অতি বিনম্রত প্রতীক আছেন হনুমান হনুমান লঙ্কা গিয়ে পুরো লঙ্ক সে তো হচ্ছে চুনিশ আদার যে এই মূর্খ দুর্থ রাক্ষস রাবণ আমার প্রভুর ছরণে মহান অপরাধী আছে আমি শুধু দাস আমার ওই হনুমানের লঙ্কা যাওয়া ছিল না এবং সেখানে গিয়ে সীতার সম্বন্ধে সমাচার পেয়ে ফেরে যেতে পারতেন আমি দাস আমি রামে দাস রামে ছরণে আমার জীবন সমর্পিত আছে এবং এই ধৈর্য এই এই মহান বসে রাম রাম রাম তো করতে পারি এই কারণ হনুমান চিরঞ্জীবী রাম রাম রাম জাপ করছে কিন্তু সেই সময় সেবা করা ছিল সেই সময় ওই হনুমান যদি সুযোগ রাম রাম রাম রাম বলতেন তবু তিনি হনুমান হতেন না তিনি রামে প্রকৃত দাসের প্রতীক হতে পারতেন না তো ঠিক সেইভাবে অনেকে বলে যে আমরা এই কুটের এই বসে নাম করব নিজে উদ্ধারের জন্য কিন্তু মহাপ্রভু কি বলেন পৃথিবীতে আছে যত নাগর আদিগ্রহ সর্বত্র প্রচা হইবে মরণ তো আমরা যদি প্রকৃত দাস প্রকৃত শৈব তো জগতে দুর্দশা আকৃষ্ট লোক দেহ গতি বিচার করে এবং মহাপ্রভুর আদেশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার গুরু হয় সেটা আমরা ছাড়তে পারেনা যা বলেন সেটা আমাদের আমাদের পূজা করতে হবে কি এই কথা আর এই বাণী পূজা কিভাবে সাধিত হয় কিভাবে সাধিত হ্যাঁ তো প্রতি ঘরে ঘরে গিয়া এই বিক্ষা মানতে হবে এই বিক্ষা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই হচ্ছে মহাপ্রভুর প্রকৃত ভক্তদে কর্তব্য নিজের অহংকার এবং পেটে বৃদ্ধি করার জন্য আমরা গোসাই হতে পারি নির্জনী কিন্তু মহাপ্রভুর আদেশ হচ্ছে প্রচার করম্রত সাহিত আমাদের সবাইকে বলতে হবে যে সবাই দূর পথে আছে সবাই যারা মহাপ্রভুর সর্বদ কৃষ্ণ অতুল গ্রহণ না করে তার সব মূর্খা বদমাস ইত্যাদি তো নম্র সহিত এইসব কি করে বলা হয় নম্রতা এবং এইসব খরকস কথা বলা তো কি করে সম্ভব হয় তো সেইতেই নম্রতা সেই নম্রতা যা নম্রতা এর অর্থ হচ্ছে না যে আমরা মায়া মায়াব জীব সেবা করে তাদের ঠোসানুমোধ করে সেটা সেটা নম্রতা না কপট লোকের মনে করে যে নম্রতা হচ্ছে সবাই খাই হ্যাঁ হ্যাঁ তুমি বড়। আপনি বড় আপনি সবাই কাওকে চিন্তা দাও হয় না এই তো নম্রতা হচ্ছে প্রভুর চরণে আত্মসমাপন করি প্রভু যা আদেশ দেন তা আদেশ পরি পূর্ণ ভাবে পূর্ণ কর প্রয়াস কর সেটি নম্রতা এই কৃত্রিম নম্রতা কিছু কাজ নেই একটু কৃত্রিম হরিনাম করা সেটা নম্রতা আদার সচেয়ে হনুমান ভক্তি সিদ্ধান্ত সরাসর ঠাকুর আমাদের শিলপ্রভুপাত শিলপ্রভুপাত কিভাবে প্রচার করেন প্রভুপাত বলেন যে আমি থে নিয়ে প্রচার করি হাতে গ্রন্থা থালে হিন্দিতে থালবার নিয়ে আমি প্রচার করি খড়গা থাল নেই জিবা থালবার থেকে আরো অনেক দারুণ ধারলি খারবার অনেক প্রকার আছে তো এই হচ্ছে নারদমুনির আনন্দ তিনি হারিগুণ গান গান এবং অনে আনন্দিত কর এই হাড়ি কথা পরিবেশন করার দ্বারা নারদমুনির পদক্ষ অনুসরণ করে আমাদেরও এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে এই হাড়ি কথা বলতে সেজন্য এই হাড়ি এখন সমাপ্ত করছি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম